السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله واصحابه أجمعين و بعد شب ماني داشتك بندو دوريو كاته دي دیکھاني بوشي آمدو نوشتان دیکسين شبايكي شادو شوبه چه دانت چي داشتك بندو عمراء الله صنعك والسلام امام ابو جحفر طرحوی رحمت الله علیه الگرانتو بایان وعتقاد اهل سنة والجماع اهل سنة والجماع تي نيه. বাংলা ভাষায় গ্রন্থটি সবাই কাছে সুপরিচিত ইমাম তহাবির আকিদা এই নামে দর্শকবৃন্দ ইমাম তহাবির রহমতুল্লাহ আলাই এই গ্রন্থে আকিদার বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন এক পর্যায়ে তিনি রাসুল এবং নবী রুফর ইমান কিভাবে তা আলোচনা করেছেন এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লা ইসলামের বিভিন্ন গুণাগুণ উল্লেখ করেছেন তরমধ্যে তিনি বলেছেন যে ও আনা মুহাম্মাদান আব্দুহুল মুস্তাফা ও নবীহুল মুস্তাবা ও রাসুল উল মোহাম্মদ সাল্লাম সাল্লাহ আসাল্লাম হচ্ছেন আল্লাহ তালার পছন্দনীয় বান্দা এবং আল্লাহ তালার চয়নকৃত নবী এবং তার সন্তোষজনক রাসুল এই তার এই অবরতের ব্যাখ্যা আমরা করছিলাম তার এই ভাষ্যের ব্যাখ্যা আমরা করছিলাম এবং আমরা এই ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে নবী রাসুলদের বিভিন্ন আয়াত নিদর্শনগুলো আলোচনা করেছি সর্বশেষ মোহাম্মদ রসোল্লাহ সাল্লাম নিদর্শনের সময় আলোচনা করেছি সেখানে আমরা বলেছি যে রসুল্ল সাল্লাহ আসালামের নিদর্শন এত বেশি যে যা আলোচনা করে শেষ করা যাবে না তার নবুয়তের এবং রিসালতের উপরে আল্লাহ তাহারা বহু নিদর্শন দিয়েছেন যা দেখে যে কোনো মানুষই ইমান হবে তে আমরা সেগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি আমরা বলেছিলাম যে সাত শ্রেণিতে আমরা সেগুলিকে ভাগ করতে পারি প্রথমে হচ্ছে পূর্বর্তী কিতাব সমূহে যে সমস্ত সুসংবাদ আমাদের নবীর সাল্লাহসাল্লাম সম্পর্কে দেয়া হয়েছে সেগুলি আমাদের নবীর নবুয়তের এবং রিসালতের সত্যতার প্রমাণবহ সাথে সাথে রসোল্লাহামের আসার সময় দুনিয়াতে আসার সময় যে সমস্ত ঘটনা ঘটেছে পূর্বাভাস যা যা ছিল সেগুলো আমরা আলোচনা করেছি এবং বলেছি সেগুলো আমাদের নবীর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ছিলেন তার প্রমাণ বহন করছে তৃতীয়ত সোল্লা যে সমস্ত খবর দিয়েছেন যে সমস্ত জিনিসের সংবাদ দিয়েছেন সেগুলো প্রাচীনকালে যা ঘটেছে তার সময় যা ঘটেছে ভবিষ্যতে যা ঘটবে এগুলি সংবাদ সুল্লাহাম দিয়েছেন অথচ সেখানে তিনি ছিলেন না এর অর্থ হচ্ছে তাকে আল্লাহর পক্ষ থেকে তা জানানো হয় এবং সেটা क्षर अक्षर से सत्य बोले प्रमाणित हो सेगुली प्रमाण कर पक्की प्रेरित नबी एवं रसुल छे आलोचना कर बारे रसुल्लम पंचम चतुर्थ जो निदर्शन से रसुल्लम किस निदर्शन छो जगोर हाथ दिए संघटित जेम कौ हाथ दिए खबर बसिगे কোথাও তিনি হাত দিয়েছেন হাত থেকে পানি বের হয়ে সবাই পানির পিবাসা মিটে গেছে সবাই তাদের তাদের অভাব পূরণ করতে পেরেছে এরকম রসল্লাহ হাত দিয়ে সংঘটি বিভিন্ন নিদর্শনের কথা আমরা উল্লেখ করেছি তার মধ্যে আকাশের তারকা আকাশের চাঁদ ফেটে যাওয়া এটা এটাও রসোল্লাহ নির্দেশন হিসেবে আল্লাহ তালা কোরআনকারী বলেছেন এবং বোখারিতে বোখারি সব বিভিন্ন হাত স্বীকৃতি পথে এসেছে এবং এটা মতওয়াতের পর্যায়ে যাতে সন্দেহ করার সুযোগ তো এই এই জাতীয় চারটি চারটি নির্দেশন আমরা বলেছি পাঁচ নম্বর হচ্ছে ব্যক্তি চরিত্র যে ব্যক্তি চরিত্রের ব্যক্তি যেই দেখত সেই বলত তার চেহারা চেহারা নয় এবং যারাই তার জীবনের বিভিন্ন কর্মকাণ্ড দেখেছে তার সবাই স্বীকার করতে বাধ্য হয়েছে যে তিনি আসলেই যা তিনি বলেন তা করেন সত্য কথার সত্য কথা তিনি সত্য সত্য কথা সঠিক কাজ এটাই রসোল্লা আসাল্লামের জীবনের বধ ছিল সেটা তিনি করে দেখিয়েছেন এই যে সারা জীবন তিনি এই তাঁর চরিত্রিক মাধুর্য দিয়ে যা চালিয়ে চালু করে গেলেন এবং সারা দুনিয়ার মানুষের কাছে নিজেকে নমুনায় হিসাবে পেশ করে গেলেন এটাই প্রমাণ করে তিনি আল্লাহর পক্ষ থেকে নব রাসুল ছিলেন তার পক্ষ থেকে সরাসরি ডিরেক্টর ছিলেন আল্লাহ তাকে সরাসরি সেভাবে তৈরি করেছেন যেভাবে মুরসা আল্লাহিসাম সম্পর্কে আল্লাহ তালা বলেছেন ওয়াস্তনা কালিন সেভাবে আমাদের নবীকে আল্লাহ তারা সেভাবে তৈরি করেছেন ছোট কাল থেকে কোনো সময় তিনি কোনো খারাপ কাজে কোনো কিছুতে কোনো সামান্যতম ত্রুটি যুক্ত কোনো কিছু তাকে কেউ দেখতে পায়নি নব্বতের আগেও তাকে সবাই আমি আল আমিন বলতো নব্বতের পরও তিনি সবার কাছে আল আমিন ছিলেন বিশ্বস্ত ছিলেন তথাল্লাম নিজেও বলেছেন আল্লাহ তা মানু নি আনা আমি নুমান ফিসামা আমাকে তোমরা কি আমিন মনে করবে না অথচ আমি আকাশে যিনি আছেন তার কাছে আমি আমিন এবং যথার্থ আমানতদার यह व्यक्तिगत चरित्र जिन आलोचना कर चरित्र व्यक्तिगत स्वभाव आचार आचरण सबकि प्रमाण करबी नारे आल्लर पक्षित रसुल आज के आलोचना को हम जे समस्त कथा क्जोचना नहीं शुद्ध निजे पक्ष बोलें बर क्या कथा नबी रसुलगन তার পূর্বেও নিয়ে এসেছে সেরকম কথা অর্থাৎ এটাকে বলা হয় মাসাল বা সমপর্যায়ের পর্যায়ের কাজ আগে হয়েছে এবং রসুল্লাহাম নিজেও করেছেন এটা প্রমাণ করে যে রসুল্লাহ যা নিয়ে এসেছেন তা সত্য এবং তিনি আল্লাহর পক্ষ থেকে ফেরিতে নবী এবং রাসুল ছিলেন রসুল্লাহাম কি কি নিয়ে এসেছেন আগেকার লোকেরা আগেকার নবী এবং রাসুলগঞ্জের সমস্ত সংবাদ দিয়েছেন আল্লাহর সম্পর্কে রাসুল সম্পর্কে রাসুলদের সম্পর্কে ফেরেস্তাদের সম্পর্কে আমাদের নবী সে একই কথা সত্যায়ন করেছেন अस्वीकार करबीति सबसम ताउि आदल इन्साफे सत्यवादी सलात कथा जकत सी मानुष के, के मुक्त थे जुलूम पर अन्याश्लता के परित्याग करते नबी मोहम्मदगुल যেমনিভাবে আমরা এর আগে পেয়েছি যে হেরাকলা এই জিনিসগুলোই আলোচনা করেছেন যে সে কিসের নির্দেশ দেয় যখন বলা হলো যে এই জিনিসের নির্দেশ তখন তিনি বলেছেন এটা তো নবী কাজ নবির লোকরাও একই কথায় বলতেন এগুলো সব ভালো কাজ তাহলে বোঝা গেল যে নবীর আসুলগণ আদম আলা হতে শুরু করে মোহাম্মদ রবি মোহাম্মদ নবী সাল আল্লাহাম পর্যন্ত প্রত্যেকে একই জিনিসে একই দাবি করা প্রমাণ করে যে একই একই গোষ্ঠীভুক্ত দাবি করা একই রকমের দাবি করা একই ধরনের দাবি করা একই ধরনের কথা বলা একই ধরনের আলোচনা করা একই ধরনের দাবাত পেশ করা এ এসবই প্রমাণ করে যে আমাদের নবী মোহাম্মদ নিজের পক্ষ থেকে কিছু বলেননি বরং তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রসুল ছিলেন এই জন্যই দেখা গেছে যে যখনই রসোল্লাহাম আগমনের সময় তখন মানুষ একজন নবীর অপেক্ষা করছিলেন যে একজন নবী আসবেন কারণ পূর্ববর্তী নবীরা তার কথা বলে গেছেন আল্লাহ তালা কোরআন করিমে কথাটি উল্লেখ করেছেন আল্লাহাম বলেছেন এই জন্য জানত যে আমাদের সন্দেহ করল আমাদের বলেন আল্লাহিনা কিতাব আবাহ যাদেরকে আমি কিতাব দিয়েছি অর্থাৎ ইহুদি এবং নাসারা ইয়া তারা জানে তারা ভালো করেই জানে মোহাম্মদ সাল্লাহি আসালামকে তারা চিনে ফেলেছে যে সেই সেই যার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই রাসুল তিনি হুমলা হাক তাদের মধ্যে একটি বিরাট গোষ্ঠী হক জেনে নিজে হক জেনে তারপর সেটার বিরোধিতা করছে এবং সেটা গোপন করতে হককে গোপন করছে পুনরকারী মনোয়ে আল্লাহ বলেন আর তারা বলে যে তিনি কেন আমাদের কাছে নিয়ে আসেন না তার পক্ষ থেকে নিদর্শন তাদের কাছে কি আয়কার সময়কার কিতাব সমূহে তো রসুল্লাহ নির্দেশন তার কথাগুলো আসছে তার নিদর্শনের কথা আসছে তিনি যে জিনিসগুলো বলেন আয়কার কিতাব সময় বলা হয়েছে একই ধরনের কথা অর্থই হচ্ছে যে তিনি সত্য না আর কিছু নন তিনি হচ্ছেন মোহাম্মদ রাসুল্লাহ তিনি সত্য সত্যনবী এর প্রমাণ আমরা দেখতে পাই বিভিন্ন হাদিসে আমরা এর মধ্যে দলীয় হিসেবে একটা প্রমাণকে আমরা উল্লেখ করব সেই হাদিসটি বিখ্যাত হাদিস বাদুল আহেদ হাদিস বাদুল আহেদ হাদিস বা হাদিস ওয়াহি কিভাবে শুরু হলো ওহী কীভাবে শুরু হল সেই হাদিসটি আশার্দলাহা আমাদেরকে বর্ণনা করছেন তিনি বলেন আউমুদিয়া বিহ রসুল্লাহ ওয়াহি আর হাফিন্নৌ প্রথম যখন রসোল্লাহ আসলাম অর্ি শুরু হয়েছে তখন তিনি স্বপ্নে দেখতেন আর দিনের বেলা সেটাকে সুস্পষ্টভাবে দেখতে পেতেন এ অবস্থায় তার বিভিন্ন সময় পার হওয়ার পরে তিনি হব্যবা ইহিল খালা তিনি একাকিত্ব অবলম্ব পছন্দ করতেন তখন তিনি যাইতেন হেরা হেরা পর্বতে সেখানে যাইতেন সেখানে একাকিত্ব আল্লাহর আবাদতে তিনি নিজেকে মশগুল রাখতেন সেখানে আল্লাহ তালার পক্ষ থেকে তার কাছে ওরহি আসে সে অর্ সেটা আমরা বিস্তারিত আলোচনা করেছি পূর্বে আমাদের যে অংশটুকু আজকের প্রয়োজন সেটা আমরা বলবো সে হাদিসের মধ্যে আসছে এরপরে তিনি যখন ওরি সে বাণী পেলেন ইকরাবিস মরাবি কালাজি খালাক সেটা বলে তিনি বাসায় আসলেন আসে বললেন জাম মেলুণ ই আমাকে তোমরা চাদর দিয়ে ঢেকে দাও চাদর দিয়ে ঢেকে দাও তাকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো তিনি যখন তার যখন পরিবেশ পরিস্থিতি শান্ত হলো শরীর শান্ত হলো মন শান্ত হল তিনি তখন খাদিজ আলাদি আল্লাহকে বিস্তারিত খুলে বললেন খাদিজা রাজিয়ালি আলহ্না বললেন আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না কারণ আপনি এই কাজগুলি করেন ভালো কাজগুলি করেন অর্থাৎ ব্যক্তি চরিত্রের প্রমাণ দ্বিতীয় একটা প্রমাণ তিনি সংগ্রহ করার জন্য তিনি কি করলেন তিনি বললেন খাদিজা রাদ আলহনা গেলেন ফান তলাক বিহি খাদিজাত হাত্তা অর্থাৎ বি ওরাক আবিন ইবনে আসাদ ইবনে আবদুল আজ্জা খাদিজাহি আলহনা তখন ওয়ারাক ইবিনউফল ইবনে ওয়ারাকবিন ইবন আসাদবিনী আবদুল আজ আব্দুল আজ্জা তিনি ছিলেন খাদিজাহ চাচাতো ভাই তার কাছে তাকে নিয়ে গেলেন যিনি নাসারা হয়ে গিয়েছিলেন তিনি ইব্রাহীতেন ইব্রাহী লিখতেন তিনি জানতেন আল ইব্রানি ভাষা ইঞ্জিল বিব্রাহী মাসা আল্লাব তিনি ইব্রানি ভাষায় যা চাইতেন তা লিখতেন ইঞ্জিল ইঞ্জিল থেকে যতটুকু তার ইচ্ছা তিনি লিখতেন আল্লাহ যতটুকু তাকে মঞ্জুর করছেন ততটুকু লিখতেন ওখান شيخا كبيرا قد عميا تنيسিন একজন বৃদ্ধ এবং তনি অন্ধ হয়ে গিয়েছিলেন فقالت له خديجه ابنام خديجه رضي الله عنهاকে هي হে চাচাতো ভাই ইসমাঈল ইবনা اخيকে আপনার ভাইয়ের পুত্র থেকে শুনুন বাদসপুত্র থেকে শুনুন সে কি করল সে কি দেখল فقال ورقي ابن اخي ماذا ترى ورقي بن نوفل বললেন যে হে চাচা হে ভাইয়ের ছেলে বাদসপুত্র তুমি কি الله صلى الله عليه وسلم خبر ما را. রসুল্লা তাকে জানালেন যে আমি এই জিনিসগুলো দেখেছি হকাল ওয়ারাক্কা তখন ওরাক্কা বললেন ওয়ারাক ন বললেন হামুস আল্লাহ এই হচ্ছে সেই ব্যক্তি সেই সত্তা যেই সত্তা আল্লাহ তালা মুসাল্লাম নাজিল করেছেন ইয়া জাজ হায় আমি যদি কোন সেরকম শক্তিশালী মানুষ থাকতাম সেই সময় লাইতানিয়া কোন হাইয়ান হাই আমি যদি জীবিত থাকতাম ইজুখর জুকা কাউমুকা যখন তোমার জাতি তোমাকে বের করে দিবে فقال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم বললেন আওয়া মুখরিজি ইহুম ترى কি قال نعم তখন ওয়ারাকা ইবনে বলেন হ্যাঁ অবশ্যই বের করে দিবে لم يترجن قط بمسلم اجي تبي اللعوديا কখনো কোন নবী বা লোক কোন লোক যখনই তুমি জানি এসেছো এরকম কিছু নিয়ে আর নিয়ে এসেছো তখনই يومك يومك نصر المعذره যদি তোমার দিন আমি পাই ভাতস ফুত্রে আমি ওয়াদা দিলাম তো তোমাকে আমি অনেক বেশি সাহায্য করব যে সাহায্যের কোন তুলনা হয় না বড় ধরনের সাহায্য করব বর্ণাকারী বলেন সুমিয়ান বেশি দিন জীবিত ছিলেন না এখানে আমাদের যে অংশটুকু বলা দরকার সেটা হচ্ছে দেখা গেল যে পূর্বতী নবীদের কাছে যে পদ্ধতি হয়েছিল যে ঘটনা ঘটেছিল আমাদের নবীর খাতেও সে একই একই ঘটনা ঘটেছিল পূর্বতী নবীদের কাছে একই ব্যক্তি একই সত্তাহে এসেছিলেন তিনি হচ্ছেন জিবিল আলহ সালাম যার সম্পর্কে ওরাকা বললেন তিনি হচ্ছেন সেই নামুস যে নামুস মুসার কাছে প্রেরণ করা হয়েছিল আমাদের নবী মোহাম্মদ সাল্লা কাছে প্রেরণ করা হয়েছিল পূর্ববর্তী নবীদের যখনই কোন কিছু নিয়ে তারা রেসারত এবং নবত নিয়ে আসে তখন তার জাতির লোকরা তার শত্রুতা পোষণ করেছে তার বিরুদ্ধে দাঁড়িয়েছে আমাদের নবী সাল্লা আলাইস্লাম তার বিরুদ্ধেও তার লোকরা শত্রুতা করেছে তার বংশ লোকেরা তার জাতি শত্রুতা করেছে এবং তাকে তার এলাকা থেকে বের করে দিয়েছে এইটাই হচ্ছে প্রমাণ যে একই ধরনের ঘটনা ঘটবে একই ধরনের ঘটনা ঘটায় প্রমাণ করে যে সবাই একই উৎস থেকে উৎসারিত একই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তিনি হচ্ছেন তারা হচ্ছেন নবী ও রাসুল এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও এই এটা ছিল একটি হাদিস আমরা ঈশাআল্লাহ আরেকটি হাদিস পেশ করব যা প্রমাণ করবে যে তারা সবাই জানার পরে বুঝতে পারছেন যারা যাদের কাছে মোহাম্মদ সাল্লামের সিরত সুরত স্পষ্ট হয়েছে তারা বুঝতে পারছেন যে এ তো শহুবহু মিলে যায় পূর্বত নবীদের সাথে এরকম অনেকেই ছিলেন যারা সেটা মিলিয়ে দেখেছেন তর মধ্যে একজন হচ্ছেন নাজিয়াশি নাজিয়াসি এবং আহমদ সানদ হাসান সনদ বর্ণনা করেন তিনি বলেন উম্মদ সাল্লাম আলাদি আল্লাহা থেকে যিনি রসোল্লা পরবর্তীতে রসুল্লাহাম স্ত্রী হয়েছিলেন তখন তিনি হাবসা হিজরত করেছিলেন তিনি বলেন লাম্মা নাজালনা আর হাবসা আমরা যখন সাথে গেলাম না আবিদন আল্লাহ তাল আল্লাহবাদ লা আবদনাল আমাদের কোন কষ্টকেও দিত না নাকরাহু এবং যা আমরা অপছন্দ করে তা আমরা কখনো এমন কিছু আমরা কখনো শুনতাম না শেষে বললেন শেষে একটি ঘটনা বলতেছেন যে যখন যখন তাকে আমরা সেখানে শান্তিতেই ছিলাম কিন্তু কোরআশদের সেটা সহ্য হল না কোরআশটা কি করলো লোক পাঠালো হাদিয়া পাঠালো বিভিন্ন জিনিস পাঠালো যে আমাদের লোকরা পালিয়ে গেছে এরা এই কাফের হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি এদেরকে আপনি এদেরকে আমাদের দেশে পাঠিয়ে দিন নাজাসির কাছে তখন তারা নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে তারা এই হাদিয়া নিয়ে যাওয়ার পর নাজাসি তখন মুসলিমদের ডাকলেন যে তোমরা তাহলে কি আসলে কি ঘটনা সত্য কিনা তোমরা পালিয়ে আসছো বা তোমরা কি বলো তখন বিরাট ঘটনা সেখানে আমরা সেই পুরো ঘটনা আলোচনা করব না নাজাহাসি সব শুনলেন উভয় পক্ষের কথা শুনলেন শেষে বললেন তখন জাফর ইবিন আবিদ তো আলব রাজিউল্লাহনু তিনি ছিলেন সেই প্রতিনিধি দলের সদস্য মুসলিম প্রতিনিধি দলের তিনি বললেন যে আমাদেরকে আল্লাহ তালা কোরআন দিয়েছেন আমরা সেটা অনুসারে চলি নবীর কথা অনুসারে চলি তখন নাজাহসি বললেন যে তোমাদের কাছে যদি সেরকম কোরআনে কিছু থাকে আমাকে সেটা শোনাও ফক আল্লাহ নাজাহাসি তখন নাজাসি জাফর ইবিন আবিদ তো বললেন هل ماك بما جاء به عن الله من شيء؟ ثماد النبي جاء نيشن الله পক্ষ থেকে তার মধ্যে তোমাদের কাছে কি কিছু فقال لو جعفر نعم جعفر ابن ابي طالب বললেন হ্যাঁ অবশ্যই আছে তিনি فقال النجاشي اقرا فقرا عليه তুমি এটা আমাকে পড়ে শোনাও الصدر من سوره الكه من كاف ها يا عين صاد سوره مريمর প্রথম থেকে তিনি পড়ে শোনালেন فجعفر ابن ابي طالب رضي الله عنه فبكى والله النجاشي আল্লাহ শপথ করে বলছি নাজাসি কেঁদে ফেললেন হাত্তখদাহ দাড়ি পর্যন্ত ভিজে গেল ওবাকাত আসিফাতহু এবং তার সাথে যারা ছিল তারা পর্যন্ত তারা ছিল তার যে সমস্ত তার সভাসদ ছিল এবং যে সমস্ত পাদিরা ছিল তারাও কেঁদে ফেলল হাত্তা তাদের কিতাব পর্যন্ত তারা ভিজে গেল হাইন আসাম রহমাত আলিম যখন তিনি একটি কথা যেটা আমাদের এইটা এবং যা মুসা নিয়ে এসেছেন একই জায়গা থেকে বেরিয়ে আসছে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত উভয়ই সময় জিনিস নিয়ে এসেছেন সমপর্যায় জিনিস নিয়ে এসেছেন এই যে একই রকম হওয়া একই রকম দাবি হওয়া একই রকম কথা হওয়া এটাই প্রমাণ করে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম তিনি আলাপ পক্ষ থেকে প্রেরিতরা চলছিলেন নবীতের বড় প্রমাণ নবীয়তের বড় নিদর্শন হিসাবে সেটা বিবেচ থাকবে ইনশাআল্লাহ এ বিষয়ে আমরা আরো আলোচনা করবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও আখের জওয়ান আলহামদুলিল্লাহ ওসালাম